আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক আলহামদুলিল্লাহ রবি রহমত সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতমি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আমন্ত্রণ আজকের এই বিজ্ঞ আলেমজনের সাক্ষাৎকার অনুষ্ঠান আজকে আপনাদের সামনে মূল্যবান সাক্ষাৎকার প্রদান করবেন যাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম হাসান জামিল শাসান জামিলাম আলাইকুমুল্লাহ জি মোহতারাম কোরআন করিম আমরা স্পষ্টত তাহলে হচ্ছে যে আজকে ভারাটিয়া হাফেজ নিয়ে এসে যে খতমের প্রচলন রয়েছে ইসলামে আপনি ঠিকই বলেছেন যে আসলে দিনকে সকলের পক্ষ থেকে দিনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এটা সবাই সহযোগিতা করবে তবে অগ্রণী ভূমিকা পালন করবে যারা দিন জানেন তারাই অন্যরা তাদেরকে সহযোগিতা করবে এক্ষেত্রে আপনি যে প্রসঙ্গ এনেছেন মাইয়ত সম্পর্কে মাইয়তের রোহে মাফরাতের জন্য ইসালে আল নামে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি আসলে এই আনুষ্ঠানিকতা বা দিন নির্ধারণ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় পন্থায় যে কাজগুলো সেখানে হয় অনেক বিধায়াতি কার্যক্রম সেখানে হচ্ছে একটা একটা করে যদি বলি আমরা একে তো আমরা দাওয়াত করছি এমন মানুষদেরকে এমন লোকজনদেরকে যারা নামাজ রোজার সাথে কোনো সম্পর্ক নাই যাদের প্রতিনিয়ত যারা আল্লাহর লানত এবং গজব নিয়ে বিচরণ করে এমন আমল তারা করে কারণ হাদিস ঠিক আমরা পেয়েছি বান্দার অনেক আমল এমন আছে যে যতক্ষণ পর্যন্ত তারা সেই আমল থেকে ফিরে না আসে আল্লাহর লানত তাদের উপর পড়তে থাকে তো কাজে এমন লোকদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আমার বাবা মায়ের জন্যে অথবা আপনজনের মাফিরাতের জন্যে যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট তো আমার নিজেদের জীবনের ব্যাপারেই আমরা দেখি না যদি আমরা কারো কাছ থেকে কিছু আদায় করতে যাই সেখানে কি ওই ব্যক্তির দুশ্মনকে সাথে নেই নিশ্চয়ই এমন কাউকে নেই যার উপর তার একটু সিমফিথি বা একটু মায়া মহাব্বত থাকতে পারে এমন কাউকেই তো সাথে নেই তো দোয়ার ক্ষেত্রে কেন আমি এটা চিন্তা করছি না যে কোনো আল্লাহওয়ালা আল্লাহ সুবাহ যার উপর রাজি তাকে দাওয়াত করি যদি করতে হয় এখানেও কথা আছে আমি জিনিসটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ কিন্তু দাওয়াত যাদেরকে করছি আসলে তাদের দ্বারা আমার উপকারের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তারা প্রতি মুহুর্তে কোরআন অবমানা করছে কোরআন তেলাওয়াত হচ্ছে আশেপাশে বসে আড্ডা দিচ্ছে গপ গুজব করছে সিগারেট খাচ্ছে যা ইচ্ছা তাই করছে এটা কোরআনকে অবমূল্যায়ন করা যদি নামাজের সময় হয় নামাজ পড়া হচ্ছে তারা নামাজ পড়ছেন না আপনি যে তবারক নাম দিয়ে যে খাবারের ব্যবস্থা করেছেন মিষ্টি হোক প্যাকেট বিরিয়ানি হোক যাই হোক এটা কিন্তু সাদা যেহেতু আপনি এটা মাইয়েতের সবাব রেসাহানির জন্য করছেন আর এই সদাকা এটা ধনী শ্রেণীর মানুষ খেতে পারে না এটা গরিবের হক আপনি কাদেরকে খাওয়াচ্ছেন আর যাদেরকে দিয়ে কোরআন ক্যারিমের তিলাওয়াত হচ্ছে তাদেরকে কোনো রকমের বিনিময় দেওয়া এটা হারাম যেহেতু মাইয়াতের জন্য দোয়া আখেরাতের কোনো বিনিময় নাই দুনিয়ার ক্ষেত্রে তিনি যদি আপনাকে তালিম দিতেন কোরআন শিখাতেন তাহলে তিনি বিনিময় নিতে পারতেন কিন্তু যেহেতু তিনি আখরাতের জন্যে আপনার জন্য দোয়া করছেন এই জন্য তার বিনিময় নেওয়া জাহেজ নাই তিনিও নিচ্ছেন হারাম আপনি দিচ্ছেন হারাম এখানে আরেকটা সমস্যা হচ্ছে অনেকেরিমের খতমের নামে তেলাওয়াত হয় আসলে যেটা হচ্ছে তারপর যেটা হয় সেটা আমরা দুয়ার মাধ্যমে ওটাকে ওই মাইয়েতের জন্য বক্সায় দেয় যেটা বলে আমাদের পরিভাষায় মাইয়েতের জন্য আমরা পাঠিয়ে দিই এই পাঠানোর প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত ভেদা আমরা করে যাচ্ছি দরুশরিফ পড়ার নামে মিলাদ নাম দিয়ে আমরা যেটা করছি নিশ্চিত করে বলা যায় দরুদের সাথে আলম যারা তাদের একটা প্রাণের আমল এটা সবসময় করি আমরা বলে সুন্নতের সাথে রসুলের দুঃশন নাকি আমরা নানা রকমের গালি দেয় এই সমস্ত কথাগুলো বললে আমরা বলছি দুরুদ এক বড় এবাদত এবাদতকে আবাদতের মতই করতে হবে আবাদতাদতের মতো করার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে সেই তরিকা পদ্ধতি সাহাবায়করাম যেটা অনুসরণ করে আমাদের সামনে যে মিসাল রেখেছেন এটা হচ্ছে দিন এছাড়া ভিন্ন কিছু করলেই আমি দিনের মধ্যে নিজ থেকে সংযোজন করলাম যে অধিকার আমাকে আল্লাহ আল্লাহ রসুল দেন নাই সাল্লাহ আলি সাল্লাম কাজেই এখানেও অনেক রকমের বেদাত হচ্ছে এই সমস্ত বেদাঁতগুলোর মূলে যেটা সেটা হচ্ছে আমি কোরআনের বিষয়টাই বুঝলাম না যে কোরআন কিসের জন্য এই সমস্ত নিয়ম কোন প্রমাণিত নয় তাই এগুলি সমলে বর্জন করা উচিত আর কোরআন হলো জীবিতদের জন্য জীবিতরাই কোরআন শিক্ষা করবে মানবে বুঝবে জীবন করবে এই একটি প্রশ্ন আপনার কাছে এসে যায় সেটি হচ্ছে কোরআন মজিদ আল্লাহ সানা আমাদেরকে দিয়েছেন সেটা শিখার জন্য সেই আলোকে জীবন করার জন্য আমরা অনেক সময় কোরআনের তাফসির বোঝার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি আপনি কি একটু আমাদেরকে বর্ণনা দিতে পারবেন যে কোরআন মজিদের সঠিক তাফসির বোঝার জন্য আমাদেরকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কোরআনের অনেক ব্যাখ্যা আছে যেগুলো আলেম না হলে বোঝাই মুশকিল বিশেষ করে মাছ সংক্রান্ত অনেক বিষয় আছে যেগুলো হাদিস দ্বারা আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছি শুধু কোরআন পরে কেউ তার জীবনকে গড়া এটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়াতে পারে এই জন্যে আমরা দর্শকদের উদ্দেশ্যে আমাদের বিশেষ একটা নিবেদন থাকবে শুধুমাত্র কর আন থেকে আমরা মাছ আলা সংক্রান্ত কোনো বিষয় জেনে এবং তার উপর আমল করা সরাসরি শুরু না করা এটা কোনো আলেমের সাথে পরামর্শ করেই করা কারণ তার বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে যেটা আমার কাছে স্পষ্ট নয় যদি আমি সীমাবদ্ধ থাকি তাহলে আমার জীবনকে গড়ার জন্য এগুলো আমার জন্য অনেকটাই কাজে আসবে এখানে আল্লাহ একটা বিষয় আমরা বলতে পারি আল্লাহ বলছেন যেতে হবে এটা স্পষ্ট কারণ এর বিকল্প নাই গোটা জীবনটাই হচ্ছে অনেক আয়াতের অনেক অর্থ সাহাবাহিক শুরুতে হঠাৎ করে বুঝেন নাই যেমন আপনার আয়াত যখন সাদা কালো রেখা হয়ে যাবে সে পর্যন্ত খাও কোন বালিশের নিচে ওই কালো রসি রেখে দিয়েছেন সুতা রেখে দিয়েছেন তারা দেখতেন ওটা দেখা যায় কিনা ওইভাবে তারা নির্ণয় করার চেষ্টা করেছেন আসলে বিষয়টা ওই রকম না বিষয়টা হচ্ছে এবং আল্লাহ নিজেও বলছেন নাস যে মানুষকে বর্ণনা করে বুঝানোর জন্য বয়ান করার জন্য আপনাকে পাঠিয়েছি ধন্যবাদ সুন্দর কথা বললেন আপনি আর প্রশ্ন এসে যায় সাথে সম্পৃক্ত আল্লা সুহান ও তালা করিমিয়ে অসংখ্য নবিরাসুলের বর্ণনা দিয়েছেন বিশেষ করে ২৫ জন নবীর নাম আল্লা সুবাহান উল্লেখ করেছেন এই পঁচিশ জন নবীর আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম এবং আরও অন্য চব্বিশ জন তো আমরা এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে আর অন্য চব্বিশ জনের সাথে সকলের সাথে কি আমাদের সমান কর্তব্য রয়েছে নাকি এই বিষয়ে আপনি একটু বলুন আসলে ইমানে মুফাসলের মধ্যে যেটা আমরা সবাই পড়েছি সমস্ত কিতাবকে আমরা বিশ্বাস করি সমস্ত নবী আম্বে আলিহামদাল্লা সাল্লামদেরকে বিশ্বাস করি প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকেও বিশ্বাস করি কি বিশ্বাস করি বিশ্বাসটা কোথায় যে এগুলো সব আসমানি কিতাব আমরা বিশ্বাস করি এটা বিশ্বাস করি আল্লাহ সুবাহান তালা এই সমস্ত আম্বে আলহ সাল্লা পাঠিয়েছেন তার কোমের কাছে তারা নবী ছিলেন এটা বিশ্বাস করি পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে যে বিশ্বাস এক জিনিস আরেকটা হচ্ছে মানা আমি মানছি তাকে ধরুন আমরা এখন যে দেশে বাস করছি সেখানে একটা সরকার আছে তার আগেও বহু সরকার গিয়েছে এখন কোনো নির্বোধ যদি বলে যে না তার আগে কোনো সরকার যায় না তাদেরকে মানি না আমি তো সেই দলের পক্ষে নই আমি বলবো যে না তার আগে এই সরকার ছিল তার আগে সরকার ছিল সমস্ত সরকারকে আমি বিশ্বাস করি তারা ছিলেন এবং বৈধ সরকার ছিলেন তারা বর্তমান সরকারের নিয়মগুলো আমি মানছি ঠিক অন্যান্য আম্বি আহিম সাল্লা সাল্লামকে আমরা বিশ্বাস করি যে তারা অবশ্যই নবী যেহেতু কোরআনে আসছে তাদেরকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা তাদেরকে আমরা সবাই বিশ্বাস করি তারা আল্লাহ রসুল ছিলেন নবী ছিলেন কিন্তু বর্তমান যিনি আছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম তিনি আসার পর সমস্ত দিন যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো কোনো নবীর কোনো বিধান যদি শরীয়তে ইসলামিয়ার সাথে বিরোধ না হয় তার সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে তো কোরআনকে মানার ওইটা মানা একই কথা আমি ওইটাও মানছি যেহেতু কোরআনের সাথে সাংঘর্ষিক নয় কোনো বিধান যদি এমন হয় যে সরাসরি সাংঘর্ষিক সেটা আল্লাহর কালাম না এটা আমরা অস্বীকার করবো না হ্যাঁ ওইটাও আল্লাহর কালাম তবে সেটা রহিত হয়ে গেছে এখন নতুন বিধান আসছে আমাদের বিশ্বাসটা এমন থাকবে এবং কোনো জায়গায় যদি আমি দেখি যে ওই বিধানটা অস্পষ্ট আমার জন্যে ওটা আমার দরকারই নাই যাই হোক আমার জন্য বিরতির পরে আবার ফিরে আসবো সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার আপনাদের সামনে আমরা ফিরে আসবো আশা করি আপনার সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম আহমতুল বীর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন জোড়া করেছে সুন্নাতের 바탕 তা নারীকে সব সময় ভালো প্রদান করো এটাই হচ্ছে বিধান শরীয়তের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীর মর্যাদা দেয় জাফর বিন মুখসীബ് আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলপর হোসেন मान दिए चलम संसर्गे প্রতিবুত বার রাত নটায় টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায় হি ফেসেস হি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 डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे साचार सकाल साढ़े नशे र्जित होमान दृढ़ता से विषय विस्तारित आलोचना शुरुआत धारावाहिक प्रोग्रामे सरल पते चोक रखन केवलम्रीस टी थ जापर्हान आल्ला दर्शक श्रोता छोट बम সমস্ত আম্বি আলিম সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই বিশ্বাসের সাথে আমাদের নবী এবং সবাই সমান সবার ক্ষেত্রে মধ্যে আমরা পার্থক্য করি না দিক থেকে সমান সম্মানের দিক থেকে সমান রসুল সাল্লা আলাদা সবাইকে আমরা নবী মানি মানে আল্লাহর নবী এটা বিশ্বাস করি মানি মানি আল্লাহর নবী এটা বিশ্বাস করি এবং কারোর মধ্যে কোনো পার্থক্য করি না নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী তার সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে তিনি কেবল সকলের সাথে নবী নন তিনি শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এবং আমাদের জন্য একমাত্র আদর্শ এবং তিনি যা বলবেন ওইটাই আমার জীবন বিধান অন্য সমস্ত ধর্মের সাথে সেটা সাংঘর্ষিক হোক আমি সব ত্যাগ করব তিনি যা বলেছেন কেবলমাত্র তাকে আমি গ্রহণ করব যে যেমন রামসুন্দর কথা বললেন আপনি তবে একটা বিভ্রান্তির মাঝে মানুষ আজকে পড়তেছে বা পড়ার উপক্রম সেটা হলো ঈশা আলাইসালাতামকে কেন্দ্র করে আজকে কিছু সমাজ যারা ঈসা ইসলামের অনুসারী ছিল একসময় সেই খ্রিস্টান সমাজ মুসলিম সমাজকেও বিভ্রান্তিতে ফেলছে যে ঈসা সালামকেও নাকি অনুসরণ করতে হবে এবং বিভ্রান্ত করেছে যে তাদের নবীকে হত্যা করা হয়েছে তারা করেছে ঈসা আলাই তারা হত্যাও করে নাই চড়াই নাই মধ্যে যারা কিছু কম শিক্ষিত আমি বলবো ধর্মীয় জ্ঞান যাদের কম তাদের মধ্যে প্রচারটা বেশি চালাচ্ছে কোথাও কোথাও ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ মানুষকেও তারা বিভ্রান্ত করার অপপ্রয়াস পাচ্ছে চালাচ্ছে যে জায়গাটায় তারা বলতে চাচ্ছে তারা প্রিয়নবী মোহাম্মদ সল্ল্লাহি সাল্লামের হাদিসের উপর ভিত্তি করেই কিন্তু যেহেতু রসুলসাল্লাহসাল্লাম বলেছেন যে দাজ্জাল যখন আসবে দাজ্জালের ফেতনা হচ্ছে ইমাম মাহদি আলি সাল্লা যখন তার সাথে যুদ্ধ করবেন দাজ্জালের চূড়ান্ত ফেতনা যখন সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে তখন হতে ঈসা আলি সাল্লাসাল্লাম আসবেন দামেশকের এক মসজিদে দুইজন ফ্রেস্তার কাজে চড়ে আসবেন ঈসা আলি সাল্লাসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন দেখুন আমার আশ্চর্য লাগে এটা ইচ্ছে করি করা না ভুল বুঝে করা খ্রিস্টানরা যারা দাবি করছে যে ঈসা আলাহিসাল্লাম মৃত্যুবরণ করেছেন সে তারাই বলছে আবার আসবে তারা কোন মুখে বলে এটা তো আমরা বলছি কাজে আমরা যেটা বলছি ওটাই যদি হয় তাহলে আমাদের সব কথাই বিশ্বাস করতে হবে যে ঈসা আলাহিসাল্লাম আবার আসবেন যেহেতু তিনি জীবিত আছেন তিনি আবার আসবেন আল্লাহ তালা তাকে আবার পাঠাবেন কিন্তু রসুল করিম সাল আলাইস্লামের সমস্ত উন্মতের সাথে তিনিও রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের উন্মত হিসাবেই আসবেন আমরা তাকে পাই করব কুফফারদের বিরুদ্ধে করবেন আমরা যদি তাকে পাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ তিনি শেষ করবেন ক্রুষ ভাঙবেন সবকিছু শেষ করবেন সেই ঈসা আলাহিসাম নবী হিসাবে আসবেন না এটা একদম ভ্রান্ত কথা মিথ্যা কথা আসমানি কে যেটি অবতীর্ণ হয়েছে ইঞ্জিল সেই করিম আসার পরে সেই ইঞ্জিল রোহিত হয়ে গেছে সেটা এখন আর বলবৎ নেই কিন্তু আমাদের সমাজে সাধারণ সহজ সরল মুসলিম সমাজকে সেই ইনজিল শরীফের নামে পুস্তক প্রিন্ট করে মুদ্রণ করে বিতরণ করা হয় এর মাধ্যমে মানুষকে বিভ্রান্তিতে ফেলা হচ্ছে এখানে আপনি কি বলবেন দেখুন এটা একটা নৈতিকতা বহির্ভূত বিবর্জিত এটা এই জন্য আমি বলছি সমস্ত আম্বি আর আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট কৌমের কাছে নির্দিষ্ট গোত্রের জন্যে নির্দিষ্ট অঞ্চলের জন্য নির্দিষ্ট সময়ের জন্যে তাদের দিন নির্দিষ্ট জায়গাও নির্দিষ্ট কমও নির্দিষ্ট এই নির্দিষ্ট সবগুলো যখন শেষ হয়ে গিয়েছে তখন ওই দিনও শেষ যার কারণে ইসলাম ছাড়া কোনো ধর্মের লোক নৈতিকভাবে এই অধিকার রাখে না যে তার দিনকে সে প্রচার করবে কারণ কারণ হচ্ছে যে ওই দিনের সময় শেষ এক বিশেষত আমাদের অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করা এটা অবশ্যই আমি বলবো অপরাধ কারণ খ্রিস্টান ধর্মকে রব্বুল আলামিন বাংলাদেশের জন্য পাঠান নাই বা বিশ্বের কোন জায়গার জন্য পাঠান নাই সেটা নির্দিষ্ট একটা ফিলিস্তিন অঞ্চল ইসরাইল যে অঞ্চল ওই নির্দিষ্ট অঞ্চলের জন্যই রব্বুল আলমিন ঈসা আলাইসাল্লামকে পাঠাইছেন কোথাও একথা দেখানো যাবে না যে আল্লাহ তাহসা আলাহি সাল্লামকে বলেছেন আমি আপনাকে পুরো জগৎবাসীর জন্য পাঠিয়েছি যেটা রব আলমিন রসুল্ করিম সাল্লামকে বলেছেন ওমার সাল্লাহ রহমতল আলমিন আপনি গোটা জগৎবাসীর জন্যে গোটা জগৎবাসী এটা আরব নয় আফ্রিকা নয় ইউরোপ নয় গোটা জগৎবাসীর জন্য আপনি রহমত স্বরূপ আপনাকে আমি পাঠিয়েছি এই জায়গায় কিন্তু মৌলিক পার্থক্যটা ইসলামের প্রচার হচ্ছে সেটা নৈতিকতার মধ্যে থেকেই নিয়মের মধ্যে থেকেই কারণ ইসলাম তো গোটা বিশ্বের জন্য এসেছে কাজে গোটা বিশ্বেই তার প্রচার হবে ইসলাম তো কেয়ামত পর্যন্ত ধর্ম কাজী সমস্ত যুগেই তার প্রচার হবে কিন্তু ইসাই ধর্ম বা ইয়াহুদি ধর্ম গোটা জগতের জন্য নয় কেমত পর্যন্ত একটি প্রশ্ন জাগে যে মোহাম্মদ সাল্ল আলহাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী ও রাসুল অর্থাৎ এ থেকে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লামের পরে কোন নবী রাসুল আসবেন না এমনকি ঈশ্বরের আগমন ঘটলেও তিনি নবী রাসুল হিসেবে নয় সুতরাং কেউ যদি মনে করে যে মোহাম্মদ বরং তারপরে নবী আসার সুযোগ রয়েছে যেমন একটি এর জবাব কি দিবেন আপনি দেখুন আমরা যে কালিমে পড়েছিমের কিন্তু দুইটা অংশ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত মোহাম্মদুর রসুল্লাহ যেটা রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের সাথে সম্পৃক্ত এই দুইটার বক্তব্য একটা বিষয় আর একটা হচ্ছে তার নেগেটিভ একটা সাইড আছে পার্শ্ব সাইড সেটাও আমাদেরকে আনতে হবে যেমন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহকে আমি মাহবুদ বলে জানি সাথে সাথে আমাকে এই বিষয়েও খেয়াল রাখতে হয় আমি শিরিক করি না আল্লাহর সাথে কাউকে শিরিক করি না শরিক করি না মহাম্মদুর রসুল উল্লাহ রসোল্লাও কিন্তু এরকম যে তাকে আল্লাহর রসুল মানি এবং সাথে সাথে প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজ তাকে রসুল করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ রসুল মানা যেমন ফরজ ইমানের অংশ কেউ এটা অমান্য করলে যেমন সে মুসলিম থাকতে পারে না মুমিন থাকতে পারে না ইসলামের গুন্ডি থেকে বের হয়ে যাবে ঠিক সাথে সাথে রসুল করিম সাল আলি সাল্লামকে সর্বশেষ নবী হিসাবে মানা এটাও কিন্তু ইমানের অংশ কেউ যদি এর মধ্যে কোনো রকমের সংশয় সন্দেহ করে বা দাবি করে তাহলে তারও ইমান থাকবে না এটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত আপনি যদি বলেন আমি দুই একটা প্রমাণ দর্শকদের জন্য উপস্থিত করতে পারি যে মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন দেখুন রসুল করিম সাল্লামের কিন্তু সন্তান ছিল কিন্তু ছোট অবস্থায় মারা গেছেন রবুল্লা আলমিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে মোহাম্মদ সোল্লা আলিয়া ইসলামের সাথে তোমাদের পিতৃত্বের কোন সম্পর্ক নাই রক্তের পিতা নয় কোন একটা বিশ্বাস খণ্ড করছেন শুরুতেই যাতে ভবিষ্যতে কেউ ওই দাবি না করতে পারে সোল্লা সাথে আমার পৈতৃক সম্পর্ক আছে ওই সূত্রে আমি নবী যেমন অতীতে এরকম ইতিহাস আছে অনেক নবীর সন্তান যেমন ইব্রাহিম সন্তান তাদের বিষয়ে আপনি সাধারণ দর্শক শ্রোতাকে কি বলতে চান এটা এক ভয়ঙ্কর ফেতনা এটা মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য এক সময় ইংরেজরা তাদেরকে তৈরি করেছিল এটা স্পষ্ট ইতিহাস কাজেই সমস্ত মুসলিম ওম্মার স্পষ্ট ফতোয়া কাদিয়ানিরা কাফির এই বিশ্বাসে যারা বিশ্বাসী হবে তারাও কাফির দেখুন কাউকে কাফির বলতে আমাদের কলেজায় লাগে কারণ এটা শৈতান খুশি হয় শয়তানের দল ভারী হচ্ছে জাহান্নামিদের দল ভারী হচ্ছে এ কথা বলতে আমাদের প্রাণ ফেটে যায় কিন্তু সাধারণ মুসলমান যেন তাদের থেকে সতর্ক থাকে সেজন্য আমরা বলছি যে কাদিয়ানি এই মতবাদ সম্পূর্ণ কুফুরি মতবাদ এই বিশ্বাসে যারা বিশ্বাসী ধন্যবাদ অনেক সুন্দর কথা বলার কারণে আসলে মহাতারাম যদিও আমরা অনেক সতর্ক করছি বলছি কিন্তু সমাজে বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ছলনায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সাধারণ জনগণ মুসলিম সমাজকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তিনি হলেন সর্বশেষ নবী রাসুল যার পরে কোনো নবী রাসুলের আগমনের কোনো সুযোগ নেই যদি কেউ দাবি করে থাকে হান্ড্রেড জানতে হবে সেটি হলো মিথ্য এবং সেটি হলো কোনো সন্দেহ তার মাঝে ইমানের লেস মাত্র নেই যতই তার দর্শনে বা বেশভূষণে যা কিছুই সে দেখাক না কেন আসলে প্রকৃত পক্ষে সে দর্শক শ্রোতা আমরা আজকে এ পর্যায়ে শেষের দিকে পৌঁছে গেছি আবার সুযোগ হলে কখন আপনাদের সামনে বিজ্ঞ আলেম সমাজকে নিয়ে আমরা উপস্থিত হবো আল্লাহ সুবহান আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামুকুম বরহম আবরক আমি আপনারা দেখছেন এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধি তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান